আনা সিবুল মালিক রদুল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই দোয়া করতেন হে আল্লাহ আমি অক্ষমতা ভীরুতা ও বার্ধক্য থেকে আপনার নিকট পানা চাচ্ছি এবং জীবন ও মরণের ফিতনা থেকে এবং কবরের আজাব থেকে আপনার নিকট পানা